দর্শক শ্রোতা বাইবরা আগেকার মতো আবারও আপনাদের সামনে ঘুষে আরেকটি মশলা নিয়ে এ পর্যায়ে যে মশালার আলোচনা হবে সেটা হচ্ছে মুক্তি ইমামের কোন পাশে দাঁড়াবে হুম এটা নিয়ে কথা প্রথম কথা হচ্ছে সুন্দর নিয়ম আছে যে ইমাম মুক্তাদের সামনে দাঁড়াবে আর মুক্তাদের পেছনে দাঁড়াবে যদি দুইজন অথবা তার অধিক মুক্তাদি হয়ে থাকে কারণ নসুর আকরম সাল্লা সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তিনি সামনে দাঁড়াতেন আর সাহবে তার পেছনে দাঁড়াতেন এবং পাশাপাশি মুসলিম এবং আবুদাবাদের দুইটি হাদিসও এই ব্যাপারে প্রমাণ যে যাবের এবং যাবার দুজন দাঁড়িয়েছিল হম একজন রসুলের ডান দিকে আরেকজন রসুলের বাম দিকে তখন রসুল আকমসালাম দুজনকে ধরে তাদের পিছনে তার পিছনে দাঁড় করিয়ে দিয়েছেন এই হাদিসটা আমরা মুসলিমের মধ্যে দেখতে পাই হাদিস নম্বর হচ্ছে তিন হাজার দশ নম্বর হাদিস এবং এরকম ভাবে যখন তিনি আকরম সাল যখন তাদেরকে নিয়ে ঘরে গিয়ে করছিলেন সালাতেন হজরত আনাস্লাম তাদেরকে নিয়ে ইমামতি করছিলেন তখন তিনি বলছেন হজরত আনন্দ বলছেন যে আমরা তার পিছনে দাঁড়িয়েছিলাম তখন তিনি আমাদের ইমামতি করেছেন এই হাদিসটা মুসলিমের মধ্যে এসেছে ছয়শ পঁচাট নম্বর হাদিস যখন তারা তার বাম দিকে দাঁড়িয়েছেন হ্যাঁ যে প্রত্যেকে ভিন্ন ভিন্ন সময়ের মধ্যে বাম দিকে দাঁড়িয়েছেন এবং তাদেরকে ধরে রসুল আহসমা ডান দিকে নিয়ে গেছেন এটাও মুসলিমের হাদিস তিন হাজার নম্বর হাদিস তাই আমাদের দেশে এটা ভুল করা হয় যে একটু পেশনে দাঁড়ায় না সমান্তরাল দাঁড়াবে যদি একজন হয় তবে এবং তিনি বলছিলেন হাকে দাঁড়ায় রসুল্লা সাম এইভাবে রসুল আকুলামকে সালাদ আদায় করতে দেখেছি এটাও কিন্তু আবুদাবাদের হাদিস ছয় নম্বর এবং এটা বিশুদ্ধ হাদিস এর বাবুল দেখা যেতে পারে খন্ড নম্বর দুই আমরা বুঝতে পারি যে তিনি বললেন সফর মোরা যে যখন রসই এখন হজরতানাসের ঘরে গিয়ে সালা দাদে তাদের কিনিয়ে তখন তিনি বলছিলেন আমি এবং এইভাবেই আপনার ইম্যামের পাশে অথবা পেছনে দাঁড়ানো নিয়ম এটা আমরা অবশ্যই ফলো করার চেষ্টা করব। কেউ ভুল করলে তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পেরেছেন